মানবতা মানবতার দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনছি রাকায় সংক্রান্ত হাজিজগুলো আল্লাহ ভীতি অর্জন করার জন্যে দুনিয়ার মোহ কমানোর জন্যে জান্নাতের লোভে লোভি হওয়ার জন্য। যে সুন্দর সুন্দর হাদিসগুলো রসুল উল্লাহাম রেখেছেন তার আলোচনার এই ধারাবাহিকতা আমরা আজকে যেটা শুনবো সেটা হচ্ছে হাকিম এবিন হেজাম রাজিউল্লাহ আনহু একজন সাহাবি ওনা নিজের অভিজ্ঞতা ওনা নিজের সংক্রান্ত ঘটনা তিনি আমাদের কাছে পেশ করেছেন রসুল্লাহ সাল্লামের সঙ্গে ওনার যে সম্পদ নিয়ে কথাবার্তা হয়েছে সে বিষয়। হাকিম এবিন হেজাম রাজি আল্লাহু আনহু তিনি অর্থনৈতিকভাবে স্বচ্ছল ছিলেন না কিছুটা অস্বচ্ছল ছিলেন দারিদ্রতায় ওনার কিছু কষ্ট হচ্ছিল তখন তিনি নবী করিম সাল্লামের কাছে আসলেন সে আলত রাসুল্লাহি সাল্লি সাল্লাম ফানি আমি প্রিয় নবীজি সাল্লামের কাছে আসলাম এসে দরখাস্ত দিলাম ইয়া রাসুল্ল আমাকে কিছু দেন সংসার চালাতে একটু অসুবিধা হচ্ছে বা মাল থেকে কিছু দিয়ে দেন ফ আতআনি তিনি দিলেন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 কিছু লোভের একটু নড়াচড়া হচ্ছে লোভ সংবরণ করতে পারিনি এখন তো তাকে আমি নসিয়া করা দরকার আর আসলে তো ওনার মাধ্যমে নসিহাতটা আমরাও পেয়ে যাব আল্লাহতালা এই জন্য বিভিন্ন ঘটনা উপলক্ষে ওনাকে দিয়ে যে কাজগুলো করিয়েছেন যে কথাগুলো বলিয়েছেন যে বের করেছেন সেগুলো আমাদের জন্য সম্পদ হয়ে গেলো আমরা সেখান থেকে শিখতে পাই আর সাহাবি হাকিম হেজাম নিজের দুর্বলতার কথাও এই জন্য প্রকাশ করে দিয়েছেন আমাদের কাছে হাদিস রেওয়াজ করতে গিয়ে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 একটা তীব্র আকর্ষণ আছে আল্লাহ আল্লাহতালা আমাদের পরীক্ষা করার জন্য এই আকর্ষণ দিয়ে এগুলোকে পয়দা করেছেন নেওয়ার ক্ষেত্রে মনে রেখো ফমান আসাদাহু বিশাখাওয়াত যে ব্যক্তি এই মাল যখন নেয় অন্তটার মধ্যে মালের প্রচন্ড মহাব্বত বখিলি করার লোভ সৃষ্টি না হয় একটু দরাজ দিনের সাথে গ্রহণ করে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 যে এই মালটা তার এত মহব্বতের এটা এত তার মধ্যে মোহ পয়দা হয়ে গেছে সংঘাতিক লোভ সৃষ্টি হয়ে গেছে নেওয়ার সময় মানে তার কাছে এত আকর্ষণীয় মনে হচ্ছে এবং অন্য কেউ না নিয়ে সেই নে বখিনি করার ইচ্ছা জমা করে রাখার ইচ্ছা এই সমস্ত জিনিস যদি কাজ করে টাকা পয়সা পাওয়ার সময় নেওয়ার সময় এত মহব্বত তোমার মধ্যে পয়দা হয়ে যায়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 ঠিক কিনা বলেন এরকম লোকও আছে অসহায় লোক বিপদে পড়ে গেছে তার কাজটা হচ্ছে না অফিসে তার কাছে পয়সা নাই সে হয়তো না খেয়ে আসে কিন্তু কাজটা হবে না ঘুষ না দিলে আজ যে লোকটা খাচ্ছে সে অনেক পয়সা ওলা হয়তো বা এরকম ঘুষ খেয়ে খেয়ে বহুত পয়সার মালিক হয়ে গেছে কিন্তু এই লোকটার কাজ সে করেই দেবে না যতক্ষণ তাকে ঘুষ না দেওয়া হচ্ছে এইভাবে মানুষের মধ্যে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 আর রাশি অলমূর্তাশি আর অবৈধ সুযোগ নেওয়ার জন্য ঘুষ দেয় যে বিপদে পড়ে দিছে হয়তো আল্লাহ তালা তাকে অবস্থা অনুযায়ী মাফ করতেও পারেন কিন্তু যে ইচ্ছা করে ঘুষ দেয় সুযোগ সুবিধা আদায় করার জন্যে দেয় দেয়নি আর রাশি অলমূর্তাশি কেলাহুমাফিন্নার যে ঘুষ খেলো আর ঘুষ দিল উভয় জাহান নামে ঘুষ খাবেন আর জাহান নামে যাবেন না কি স্বপ্ন দেখেন জাহার নামে জলা সহ্য করতে পারবেন ঘুষ যে খান দুর্নীতি করে সম্পদের পাহাড় জমাচ্ছেন কি মজা লাগে কয়টা বাড়ি হয়ে গেছে আপনার কতটা প্লট কিনেছেন দুর্নীতি কালো ঘুষ খেয়ে জনগণের সম্পত্তি আপনার কাছে এসেছিল আপনি সব নিজের পকেটে ঢুকিয়েছেন কী সুখ শান্তি চান আপনার কপালে সুখ শান্তি হবে না ও চিরেই আপনি ধরা পড়বেন এই দুনিয়াতেই আল্লাহ তালা আপনাকে তার শাস্তি দেবে সমানিত দর্শক মণ্ডলী আমরা একটা বিরতির দিকে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুণা রয়েছে তাহলে দিন আমার সাথে দেখুন বড় গুণা আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে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 সালামু আলাইকুম রহমতুল্লাহ বাতিত দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমাদের আলোচনার বিষয় ছিল হাকিম এজাম হাদ যেখানে নবী করিম সাল্লি সালামনাকে বাইতের মাল থেকে দেওয়ার পরে নসিহত করলেন লোভ সংবরণ করার জন্যে এবং সে উপলক্ষে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শেয়া করেছেন যে সম্পদ মানুষ লোভ ছাড়া যদি তার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 হাকিম তিনি মেসাল দিচ্ছেন বা ওনাকে নসিয়া করছেন তুমি চেষ্টা করো আল্লাহ তালা তোমাকে দেওয়ার তো ওফিক দেয় না যে তুমি দেওয়ার মতো মানসিকতা জোগাড় করো এবং আল্লাহ কাছে তৌফিক চাও তোমাকে হাত পাতে হবে না তুমি দিতে পারবা তাহলে এখানে সলুল্লাহ সাল্লা আসলাম আমাদেরকে খুব চমৎকার কতগুলো সুন্দর জিনিস শেখালেন যে মুসলমান ভিক্ষা চাইবে না মুসলমান ভিক্ষা করতে পারে না ভিক্ষা করা উচিত না একান্ত ঠেকে না গেবে ভিক্ষাকে পেশা হিসাবে সারা জীবনের জন্য সিদ্ধান্ত নেওয়া চেষ্টা না করা এটা ঠিক নয় কারণ আল ইয়াদুল উলিয়া খাইর দেওয়ার মতো তুমি নিজেকে তৈরি করো তুমি সম্পদ জোগাড় করো তুমি সম্পদ জোগাড় করো তুমি ব্যবসা ধরো তুমি চাকরি করার জন্য খোঁজো আর ভিক্ষা করতে তিনি নিষেধ করেছে। যারা বিনা প্রয়োজনে একান্ত ঠেকে গেলে ঠিক আছে গুণ হবে না কোনো রকমে থাকা সারা জন হাত পাতাতে হচ্ছে হাত পাতো কিন্তু বিনা প্রয়োজনে প্রয়োজন মিটে গেলে তারপরে হাত পাততে থাকা হাত পাততে থাকা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 তার অসহায়তার কথা বলে তার প্রয়োজনের কথা বলে তো এরকম যারা বিনা প্রয়োজনে ভিক্ষা করে হাত পাতে মানুষের কাছে কোনো কোনো হাজিস এসেছে ক্যামতের দিন সে আল্লাহর কাছে এমন এমনভাবে উঠবে তার চেহারা আমাদের কোনো গোষ্ঠ থাকবে না সবার কাছে সে ধরা পড়ে যাবে এই লোকটা এই অবস্থা কেন কারণ সে ভিক্ষা করত বিনা প্রয়োজনে তাহলে ভিক্ষাবৃত্তি ইসলামের দৃষ্টিতে এত নিন্দনীয় অ্যাকসেপ্ট যাদের কোনো উপায় নেই না খেয়ে মরে যায়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 তোমার যেন চাওয়া না লাগে আর নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা কর তুমি রোজগার করেন একটু দুর্বলতা এসেছিল সঙ্গে সঙ্গে উনি লেসন পেয়ে গেছেন লেসন পেয়ে গেছেন এরপর কি ঘটনা হয় কলে হাকিম ফাকুল তুই রাসুল আল্লাহাদি বা সাহাবিদেরকে আল্লাহ তালা এমন ইমান দিয়েছিলেন যখন ওনাদের একটু মিস্টেক হতো কেউ ধরিয়ে দিত ওনারা এমনভাবে লিসন লার্ন করতেন তিনি নবী করিম সাল্লাম নসিহসনে বলেন ইয় রাসুল্লাহ যে আল্লাহ তালা আপনাকে হক রেসালা দিয়ে পাঠিয়েছেন সে আল্লাহর কসম করে বলি আপনার পরে এই যে চেয়েছি আর কোনোদিন আমি কারো কাছে কিচ্ছু চাইবো না কোনোদিন কারো কাছে হাত পাতব না দুনিয়ায় যতদিন আসি মৃত্যুর আগ পর্যন্ত আর আমি হাত পাতা বন্ধ করে দেব সবহান তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্বাবলম্বী হয়ে যাবেন কিছু একটা তিনি রুজি রোজগার ব্যবস্থা করবেন কোনো রকমের সংসার চলে যাক তিনি আর হাত পাতবেন আর হাত এই সিদ্ধান্ত নিয়ে ফেললেন এরপরে পরবর্তী পর্যায়ে কী হয়েছে আবু বাকাল তালা আনহু যখন খলিফা হলেন রসুল উল্লাহ সাল্লামের পরে তাঁর যখন খলিফা খেরাপ হতে হলো বাইয়া হওয়ার পরে তিনি বাইতুল মাল থেকে একবার বাইতুল মালে কিছু পয়সা করি জমা হয়ে গেল তো খলিফারা যেটা করতেন বাইতুল মাল তো জনগণের সম্পত্তি রাষ্ট্রীয় কাজে দিনের কাজে কিছু খরচ করা লাগলে করে এরপরে বাকিটা সাধারণ পাবলিকে বিতরণ করে দিতেন এটা ছিল ইসলামী খলিফাদের কাজ যে শাসকদের কাছে যদি রাষ্ট্রীয় ফান্ডে টাকা জমা হয় সেটা জনগণের কাজে জনগণের খেদমতে ফেরত দিবে আর যদি এমন কোনো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 এবং জনগণ থেকে ট্যাক্স নেওয়াই হয় দেওয়া হয় কম পায় কম অনেকটাই দুর্নীতির কারণে বিভিন্ন তরিকায় বেহাত হয়ে যায় তো আবুবাক রাজি আল্লাহ আনুর কাছে যখন বাইতির মাল আসলো তখন তিনি জনগণকে বিতরণ করার জন্য গেলেন এবং তিনি হাকিমকে খবর দিলেন হাকিমের কাছে বায়তুল মাল থেকে তিনি দেবেন হাকিম রাজি আল্লাহ তাল খবর দেওয়া হলো তিনি আসলেন না খবর পাঠালেন যে আমি বাইতের মালতে কিসে নেব না আল্লাহ নবীর কাছে কথম করেছি আমি তিনি যে ওসিয়ত করেছেন নসিয়ত করেছেন আর কারোর কাছে হাত না কাজে আমি আর না আমরা এই বাকি অংশ পরবর্তী পর্যায়ে আরেক দিন আলোচনা করবো ইনশাল্লাহ আরেক প্রসঙ্গে এখন যেহেতু সময় শেষ হয়ে গেছে আমরা আপনাদের কিছু প্রশ্নের সুযোগ নেই কে জানি হাত তুলেছিলেন লাস্ট টাইমে জি আমরা জানি আল্লাহ তালা সিরিকের গুণা মাফ করেন না আবার এটাও জানি যে যার মনে সরষার বিন্দু পরিমাণও ইমান আছে তাকে কেয়ামতের দিন জান্নাতে দাখিল করানো হবে তো আমাকে এই দুটো কথার মধ্যে পারস্পরিক সংঘর্ষ লাগছে সিরিক যখন মানুষ করে ফেলে সেরিক যখন করে বিশেষ করে তখন তো মানুষ মুসেক হয়ে গেল তখন তার ইমানটা নাই হয়ে গেল গায়েব হয়ে গেল না করেছে যদি তো অবা করে ফেলে সেরেক থেকে তাহলে সে ইমানে ফেরত আসল এখানেই বড় চ্যালেঞ্জ কিন্তু কথা হলো যে এখানে একটু পার্থক্য আছে সেরকম খাফি সেরকম জালি বড়ো সুস্পষ্ট সেরেক কুফরুন বা ওয়াহ আর একটু অস্পষ্ট কনফিউজ ছিল ক্লিয়ার ছিল না এগুলো কিছু ওজোর কারণে হয়তো আল্লাহ তালা কনসিডার করবেন ফিনারে জাহান্নামা খালিদিনে হবে না কিন্তু যাদের কাছে মেসেজ যাওয়ার পরেও তারা ইনসিস্ট করেছে হয়তো শেষ পর্যন্ত তারা ইমানই হারিয়েই ফেলেছে এরপরে হলো যে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 জাহান নামে যদি লক্ষ কোটি বছর জ্বলতে হয় সেজন্যে ওই যার্রা পরিমাণ ইমান থাকলেও জান্নাতে যাওয়া যাবে এই সন্তনা নিয়ে বসে থাকা যাবে তার আগে জাহার নামে কতদিন চলতে হবে সেটা কিভাবে সহ্য করা যাবে এই জন্য যার্রা পরিমাণ ইমানে চিন্তা করলে হবে না ইমানকে অনেক বাড়াতে হবে আর ইমান বাড়ার লক্ষণ হচ্ছে আমলে কি পরিমাণ ঢুকে গেলাম তাই না এই জন্য তো ইদিনা আমানু আমলে সলে হাত আমনু আমলে সলে হাত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 দর্শক মণ্ডলী আমরা আমাদের আজকের এই সেশনের শেষ পর্যায়ে এসেছি হাদিস্টির বাকি অংশ আমরা পরবর্তী আরেকটি শেশনে শেষ করব ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো উত্তরে দেবো অবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত कखो कयक फोटा पानी एकजुर् तृष्णा मेटाते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 Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন জাকাত পাঠিয়ে দি Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRAFI Altrion Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK পোস্ট কোড কোড 300083 সুইফট BIC code IBO gb52 বি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দ্য রেট পিস পিস মানবতার সমাধান जा स्त दुनिया सफलता दान कर सम्पद दिए परीक्षा कर सम्पद नहीं परीक्षा तो तो करे. क्षित्जी आल्ला सृष्टिकारी हादिस समूह रोबार मंगलवार और शुक्रवार रत एगार सम्प्रचार सकाल दस टेलेश